আবু হুরাইরা হদাহতালন হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন আমার উত্তরাধিকারীরা কোনো স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ভাগাভাগি করবে না বরং আমি যা কিছু রেখে গেলাম তা থেকে আমার স্ত্রীদের খরচ ও কর্মচারীদের পারিশ্রমিক দেয়ার পর যা অবশিষ্ট থাকে তা সাদকা